শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দশে সেপ্টেম্বর তৃতীয় পরিচ্ছেদ বালিশ ও তাহার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না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 ভক্তের হৃদয়ে তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাঁকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারি যখন রাধে তখন রাঁধুনি যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নাম রূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলবার জন্যাই জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তের কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবত বলে না ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব জন্তু এসব ঈশ্বর করেছেন তাঁরই ঐশ্বর্য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 আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনিই ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান